ইবনু আব্বাস রাজিয়ালাহালন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাই সর্বাপেক্ষা বেশি দানশীল ছিলেন তার দানশীলতা বহুগুণ বর্ধিত হতো রমজানের পবিত্র দিনে যখন জিব্রাইল আলা সালাম তার সঙ্গে দেখা করতেন জিব্রাইল আলাহ সাল্লাম রমজানের প্রতিরাতে তার সঙ্গে দেখা করে কোরআনের সবক দিতেন নবী সাল্লাহ আলাইসাল্লাম কল্যাণ বন্টনে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন